मानित उपस्थिति इतिपूर्वे आलोचना रेखे मौलाना सोहेल आहमद एसार साल पूर्व आलोचना रेखे मुफती मोस्तफा सोएल हल आलिपित विशिष्ट आलेम दिन कमरूल इसलम चौधरी उपस्थित आसान सहेब मलिनुद्दीन आहमेदार मुरब्बियान जुबक बरा পর্দার আমাদের কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ জাহাঙ্গীর আমি আপনাদের সামান্য একটা বিষয় লইয় আমি সত্যি একটা আয়াতিমার তেলাওয়ি এর আলোকে কিছু আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা রাখি ওমা তৌফিকে ইলাম সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় মিলিত হয়েছি এমন এক সময় এই মাহফিল ছলের বাংলাদেশেও এখন মৌসুম ছোলের ওয়াজ মাফিল আচ্ছা কিনা মৌসুম ছোলের ওয়াজ মাফিল গত বছর থাকিয়া এই বছর আমরা আশা করি আর যে ওয়াজ মাহফিলার সংখ্যা বাড়বো না সম্ভব বাড়বো দিন দিন ওয়াজ মাহিরের সংখ্যা বাড়ে মসজিদের সংখ্যা বাড়ে মাদ্রাসার সংখ্যা বাড়ে কিন্তু আমরার ইসলাম চর্চা আমরা ব্যক্তি জীবনও পারিবারিক জীবনও সামাজিক জীবনও রাষ্ট্রীয় জীবনও ইসলাম চর্চা দিন দিন অবস্থা দেখা দেব অবনতি হ এবং আমরা মুসলমানরা আমরা এক হাল্লার ইবাদত করি তারপরে বাড়ের অথচ আমরা যে আল্লাহর ইবাদুত করি এই সিলেটের মানুষে যে আল্লাহর ইবাদুত করেন বাংলাদেশের মানুষেও আল্লাহর ইবাদুত ঠিক কিনা না এক আল্লাহার অনুসারী অনুসরণ করি আর এক আল্লাহর বান্ধা নিজেরা দাবি করি আর কিন্তু আমরা দেখা যাইব আমরা মৌলিক বিষয়ে বিশ্বাসগতভাবে আমার মাঝে ঐক্যবদ্ধতা নাই কারণ যেমন রসদালামে মাগিমোর সালাত কোনো সময় লাম্বা কেন দিয়া ফোরতা কোনো সময় বাটি কে দিয়া ফোর রসুদি সাল্লাম তা কি আছে যে সালাত আগে বাদে সাইড রাখা আগে দুই রাখা বাদে দুই রাখা এক মসজিদে মসজিদে কিছু মুসলমান মুসল্লিয়া দেখলাম আমিন সবে কইসেন না কিছু মুসল্লিগুলো দেখলাম আত একটু নাবির মাদ্দা আর ইমাম সাহ সহ কারণ জোরে কৌরা আসতে ইমামুল ফিসে নামাজ পড়স নাবিন ইমামুল ফিসে নামাজ পড়ছেন তাহলে এটা বৈচিত্র্য এইটা স্বাভাবিক এই থাকতেও পারে কিন্তু আমরা সবাই মসজিদে দ্বারা গেসতাম আমরা সব একমাত্র এই বিষয়ে আমরা সবাই একমত আসতাম যে আমরা এ সারের ফরজ নামাজ পড়তাম ঠিক আছে কিনা না এনে আমরা এক এই বিষয়ে যে আমরা এসার সালাদ সম্মানিত উপস্থিতি কিছু বিষয় আছে মৌলিক বিষয় যে বিষয়ে আমরা ঐক্যবদ্ধতা আছে ইসলামের যে মূল নীতির যে বিষয়টা আছে যেমন আমরা খবরে গেলে তিনটা বিষয় আপনারা জবাব দিয়ে করতে হইব প্রথম প্রশ্ন খবর যাওয়ার ফলে দুনিয়ার জিন্দি আপনার জেলা মানুষের চলতে পারবা কিন্তু দুনিয়ার জিন্দগি যখন শেষ হয়ে যাব শেষ হওয়ার লোক বারজাকি জিন্দগি যখন শুরু হইব তখন প্রথম গাঠ প্রশ্নের জবাব দিতে হইব আর এই গাঢ় লেগে খবরের জিন্দগি এই বা এই গাট দিয়েই আমরা বারজাকি জিন্দগি শুরু হইব আর এখানে আমরা জবাব দিয়ে করতে হইব আমরা রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে এখন এই আল্লাহ যে রবর মার অব বন্ধ হইব এই রবর যে রবর অবাবো এই রব আন্ত র বাংলাদেশি রবই লই তো নয় সৌদি আরবি নাই এটা ইংল্যান্ডের রবই লই তো নাই মিডিল ইস্টর রবই লই তো নাই ইন্ডিয়ান রবই লই তো নাই এই রইব আন্তর্জাতিক রাতিক রবইতে হইলে এই রব সম্পর্কে যে বিশ্বাস এটা আন্তর্জাতিক তাক তাই জানাই যে আমরা খবর গেলে তিনটা প্রশ্ন জবাব দিতে হইবা যে প্রশ্ন আমরা জবাব দিতে হইব যে তোমাদের রব কিতা রবা তোমার রব খে তো রব আল্লাহ আর কিছু মানুষে বিশ্বাস করে বা প্রচার করে যে রব এলাকিয়া সব জায়গাত আছে আর কিছু মানুষে বিশ্বাস করেন রব সব জায়গা নয় রব মুমিনের কল্পর বিচার আর কিছু রব লাগিয়া এলাকিয়া আসমানো আছে তখন রব যে রবরে আফলে মানন আফলে মানবরে আসমানো আমি ঔরব রেখার সব জায়গা আরও জান ঔররে কল্পর ভিতরে তো এই রব সম্পর্কে যে বিশ্বাস মাসলা মাসলাইডের বিশ্বাস নাই যে আপনি নাবির এফরে বান্ধা না নাবির নিচে বান্ধাইলাগা কারণ আমরা উফরা বান্ধবেন বুকরুফরা গৌরবেন না আমরা যারা নাবির নিচে হাতবানোর গরু কিন্তু আছে না হাতবানাভ হয় বিশ্বাস এক্লাহ গ্রহণযোগ্য কারণ বিশ্বাসব খুব আন এবং সহিদ সন্দেহী সহি সহি সঠিকভাবে প্রমাণিত বিশ্বাস হইতে তাহলে বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে সঠিক ভাবে জবাব দেওয়া যাই আমরা জানি আল্লাহ সম্পর্কে খান পঞ্চাশ শক্ত থেকে ফার্স্ট লিয়াছেন কোন জায়গা দুনিয়া বইয়া এটা কোন জায়গা হাতেছে আর সে আজিম তাহলে রব বুঝা গেল যে রব লোক হতা ইতিহারও যাবা লাগে আরসে যাব হলকিয়া রবর সাক্ষত হলে তারপরে গিয়ে অসংখ্য হাদিসের মাঝে আছে রস্ল ইসালামে কইসে তোমরা জমিন পাশীর লোক রবীন্দ্র রহমত কর দুনিয়া তোমরা রহমত কর তোমরা যদি রহম করো দুনিয়াসীরা তাহলে আরস বাসিয়েছেন যে আজকাল পু গ্রামর কোন মানুষে যদি হির্যাতন করে সেদিকে মন থাকে কোন দিকে উপরে দেখিয়া কারণ আমরা দুনিয়া থেকে যদি দোয়া করি তাহলে আমরা উপরে যাই না তাই না আমরা দোয়ারে সবল করব তাহলে অসংখ্য প্রমাণে লেগে তাকিয়া এই আয়াত দিয়া যে তোমরা যেন তখন আগে নয় না আমি আছি এইসব আয়াত দিয়া তারা কইতা আল্লাহ সব জায়গা এখন কোকা চাই যে এই মাঠের কথা যদি আমরা বলছি মাঠ সব জায়গা কি মানুষ আছে কারণ এই মাঠর কিছু জায়গা পিলার আছে কিছু জায়গা খালি আছে তাহলে আল্লাহ যদি মানুষ লগে থাকেন তাহলে তো এটার দেন সব জায়গায় প্রমাণিত হয় না যে আয়াত দিয়ে প্রমাণ করতে চান যে আল্লাহ সব জায়গা আসল এই আয়াতের দ্বারা বোঝা যায় না কোরআনের দ্বারা বোঝা যায় না যে আল্লাহ সব জায়গা আসেন যে অর্থটা আমার একদিন প্রশ্ন করলো যে তুমি আল্লাহ বিশ্বাস করো নাকি তা আমি তো কহিলাম বললাম বিশ্বাসের মত আগে ফেলে মাতি কারণ বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে আমল কিন্তু কোনো খামে আইত না তখন বিশ্বাসের মত যখন আইলাম তখন কই আল্লাহ তখন লাইন আমি বললাম যে আয়াত আপনি আমার দলিল হিসাবে আয়াত দ্বারা প্রমাণ করা আমরা আমরা ওই আমার দলটা ঠিকই রাখতাম আমার মুরব্বইশন ওখান টিকিয়ে রাখতাম মানে বেটাই বিচার মানে তালিকা মার মানে বিচার তোমার মানছি কিন্তু বায়ু হল মা বইন হল আমরা যখন খবর তিনটা বস্তর জবাব দিতে প্রচেষ্টা কইশ কিন্তু হাদিসে আইছে যারা তিনটা বস্ত্র সঠিক জবাব দিব তার আর একটা প্রশ্ন একজনে দুনিয়াতে জাগালে মাইল লাগছে জাল দলিল যখন জাল দলিল যদি সঠিক নাও হয় মানুষের কথা মিশাবা এগুলোর কথার মনে না আর হাসা কথা যে করবো তাদের মানুষের জেরা করে তে তুমি যে এই হাসা দলিলিকা নাই হাসতেই ভাইছো সবাই রেজিস্টারি করছো সবর কাছ থেকে কিনছনি এরকম প্রশ্ন করে কিনা পড়ার পরে যারা সঠিক যারা ভুল জবাব দিবো হা হা আমি জানিনা কারণ দিব তার আটক প্রশ্ন করবো অমা ইলমুখ তুমি তুমি যে সঠিক জবাব দিলা এটা জ্ঞান তুমি থাকিলা তখন যে ব্যক্তি সঠিক জবাব দিচ্ছে কই আল্লাহ কিতাব পড়ছি আমি তারপরে জানছি তাহলে আল্লাহ কোন জায়গা আসেন আল্লাহ আসেন রসুদ সাল্লাহিস্লামর খা একজন দাসী রসদ সাল্লাহাম একজন দাসী প্রশ্ন করছেন আইন আল্লাহ আল্লাহ দাসী কৈসামা আঙ্গুল ইশারা দিয়া কৈমান তাহলে ইসলাম ফরজ নামাজ তিন রাখা বিশ্বাস করবো না আমরা ইত্তিফাকলিয়া আমরা বিশ্বাস করি সবে এসার নামাজ যে ফলে আর যে ফলে না সেও বিশ্বাস করে যে ফলে না বিশ্বাস করে এসার নামাজ ফরজ নামাজ আল্লা সম্পর্কে আমাদের সঠিক বিশ্বাস থাকতেই যদি বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আমরা প্রশ্ন সঠিক জবাব দিতে পারতাম কারণ এটা এমন কঠিন প্রশ্ন এমন কঠিন ফরিকা যে ফরিকার প্রশ্ন আগে উঠে গেছে বিশ্বাসটা কে মুখস্ত হইতে আমরা সহজে বুঝি টিয়া ফাখি যদি আনিয়া যদি আপনি কোন টিয়া বাকিরে শিভামারি জড়িয়ে যদি হন যে আল্লাহ আমরা যখন আল্লাহর ফেরেস্তা দেখবো দেখার পরে আপনার আমার মুখস্থায় বিশ্বাসটা কি আছে ওখান বাড়ি তখন বিশ্বাসটা বাড়িতে আমরা বিশ্বাসটা রেখা করতে হইব সঠিক করতে হইব ঠিক অনুরূপ ভাবে দ্বিতীয় প্রশ্ন যদি আয় যে নবী মোহাম্মদ বিশ্বাস করার লাগে নবী মোহাম্মদ নুরোর তৈরি কারণ কোরআন করিমে কাদাহী নূর এসেছে তোমাদের কাছে নূর এবং কিতাব আয়াত দিয়া হইয়া লাগে আদম সন্তান আর আদমের লাগিয়া তৈরি মাটির তৈরি আমরা সমাজ একতলাপ আছে কিনা না একতলা গিয়া যে আমরা দুই দিকে খুব কড়া অবস্থান মানে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় না যে নবী নৈরী যে বোঝা যায় যে মুহাসিনা কৈছেন এখানে নূর এবং কিতাব একই অর্থ করে মানে নূর অর্থ যেটা কিতাব অর্থ ওঠ মানুষগুলা করছেন আলোকিত মানুষে পরিণত করছেন তার রেসালত আসলে নোর নেশালতাই অন্ধকার মানুষে আলোকিত করে যে যুগর মানুষে তারা বংশ বংশ লড়াই আছে যেখানে নারীর কোনো অধিকার আসিল না সেই সমাজও যে এতিমহলর কোনো অধিকার আসিল না মজলুম মানুষ মানে মানুষ মজলুম আসিল মজলুম আ নির্যাতন করত। সেই যুগে একটা সুশীল সমাজে পরিণত করছেন নবী মোহাম্মদ সাল্লু আলিয়ালামের মাধ্যমে এই অন্ধকারের জন্য সমাজ আলোকিত সমাজে পরিণত করছেন এটা নবী মোহাম্মদ নবী মোহাম্মদ রেসালত নবী মহাম্মদ সাল্লাহ কর্মপদ্ধতি সবগুলো আসলে আলোকিত আর নবী মোহাম্মদ সাল্লাহ মানুষ পাইতে গিয়া যে মানুষ সাধারণ মানুষের লাগানো আসতানা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম লাগিয়া সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ সাধারণ আল্লাহর লগে কোনো গীতা নাই কানেকশন নাই নবী মাহমুদাম যোগাযোগ আসিল আল্লা সুবাহর সাথে এই জন্য আল্লাহ সুবাহ আমার কাছে না অহির মাধ্যমে আল্লাহ সুবহান করিয়ার ইবাদত নবী মাহমুদ সালি সাল্লামর মত করে আমরা ইবাদত করতেই নবী মাহমুদাস আমরা গেছেন সেই রকম বিশ্বাস তাই ভাবে আমল করিয়া গেছেন সেইভাবে আমরা আমল কারণ আমরা যে ইসলামের কথা তৃতীয় যে প্রশ্ন হইল গিয়া তোমার দিন কিতা এই দিন আল ইসলাম এই ইসলাম আমরা ফাইসি মাধ্যমে সর্বশেষ নবী নবী মাধ্যমে তাই যেটা ইসলাম ইসলাম আর আল্লাহর ইবাদত করতে পার্লাহ আপনার সৃষ্টি করছে আর আল্লাহর ইবাদতাইবার লাগে মোহাম্মদ গুরুত্বপূর্ণ সালাত আমার যেবাবে সালাত আপনি যেবাব সালাত আমি যেবাবি সালাত আদায় করেন না আপনার আমার সালাত রসুল্লা সাল্লাহাম খান যদি ও তাহলে আল্লাহ তাহলে গ্রহণ করবা নাইলে গ্রহণ করতাম আমার সিয়াম আমার হজ আমার জাকার আমার আল্লাহ গ্রহণযোগ্য হইতে হয় তাহলে হইব তাহলে প্রসন্ন হইলে তখনই সেটা গ্রহণযোগ্য হইব না গ্রহণযোগ্য হইত না তখন এটা ইসলামসম্মত হইব না ইসলামসম্মত হইত না যে ইস্তমপ্ল হয়ে গেছে পূর্ণাঙ্গ হয়ে গেছে এই ইস্তামের মাঝে কিছু দোকানির দোকানিরও সুযোগ নাই কিছু বার করার নাই সেইভাবে করতে হইবো আর এখান থেকে আমরা আমার সামর্থ্য অনুযায়ী আমরা আমল করতাম আমলও কম বেশি পারে আমলও যারা সঠিকভাবে আমল করবো তার মর্যাদার কাছে মানবতাল বৃদ্ধি আমরা অনেক গুণা ফাফে আমরা যদি ফাফ থাকে এক লাখ যদি থাকে দুই কিন্তু একটা ইসলামে একটা থিওরি আমরা এগিয়ে দিছে ইসলামে একটা পদ্ধতি দিছে এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আল্লাহ সুবাহ অনেক গুণা কিন্তু যদি এই গুণার ফিরিয়াই আল্লাহ রাস্তা তাহলে কি এখন আমরা অনেক জিনিস দুনিয়ার অনেক জিনিস আমরা দিনার অনেক জিনিস বুঝতে সহজ করে দিচ্ছে আপনি চল্লিশ টাকা পাইবেন কি করে দেয় বন্ধ সিম আপনার জন্য চালু করবেন চালু করলে তার একটা কাস্টমার বাড়লো তার ব্যবসা হইলো একটা অফার দে আল্লা সুবান জানানের পদা অনুসরণ করি না হ্যাঁ তোমরা শেতানের তোমরা পদঙ্ক অনুসরণ করিও না কিন্তু আমরা শৈতানোর পদঙ্কি শৈতানোর ফত অনেক চাকচিকপূর্ণ অনেক বাধা আর হিরো গেলে কি দাওয়ার খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো তখন আমরা শৈতানোর প্রয়োজন ফুড়ে দিই আমরা একটা অফার দিয়ে রাখছি সুাবে পরিণত করে দিবা তাহলে আপনার যে একজন মানুষের গুণা করছে নিল তারা করছিল এটা নিসলাম মানুষ যাতে ইসলামের দিকে আইতে পারে মানুষ যাতে ইসলামের দিকে না বয় তার রিকে আইতে না বয়ফায় তার ইসলাম হইলিয়া যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিধান আছে আর ইসলাম হইলিয়া আপনার বিশ্বাস করতে হইব ইসলাম হইলিয়া যে কাল আল্লাহ কাল আহুল আল্লাহ যেটা কোন বুজুরগারের দিনে কিতাব হয়েছেন এটার নাম ইসলাম নাই সমাজের বেশিরভাগ মানুষের কিনা এটা ইসলাম নাই যে এই মুরব্বের কিনা ইসলাম নাই হে সৌদি আরবের মানুষের ইস্তাম নাই বাংলাদেশের মুসলমানের কিতাব নাই ইসলাম আল্লাহের কিতাব হয়েছেন আপনার জিকির জিকির করে বাঁচিয়ে দিবা এটা জিকির নাই আরব জেলা সারা দুনিয়ার সব মুসলমান যে নবীরা যে দিনে রাখিয়া গেছেন তবে নগলে যে দিনে রাখিয়া গেছেন ও দিন আমরা ও দিনও যদি কুরানোর মাঝে হইতানায় কারণ এটা ইসলামের মাঝেও নাই যেটা ইসলামের মাঝে মনে হয় এটা হইতে না যেটা ইয়া উদ্ভোগ জিকির করা এটা রসুদালাম উঠস তাহলে বুঝা গেলো যে এই জিকির যে জিকির রসুলের লোক না যে জিকির সাহাবাইম লোক মিলেনা জে জিকির তামি নগর লগে মিলেনা সেই জিকির জিকির না যে নামাজ রসুলা নামাজ তুমি যাও নামাজ পড়লে তুমি নামাজ পড়ছো না কেন না নামাজ না কেন না নামাজ তুমি নামাজ পড়ছো না আমার দেশে অনেক জায়গাত আছে মাসাল্লাহ খুব সুন্দর ভাবে নামাজ পড়িয়েছি অনেক মসজিদ আছে দেখা যায় যে তিন আয়াত যায় না তাই ফোড়ন কিলা এগুলা এগুলা চিন্তা করার দরকার আছে কিনা আর নামাজ পড়া গিয়ে আলো খয় খাই জলদি করিল বিশ্বাস করল কোন অসুবিধা নাই কারণ রাত্রের নামাজ প্রমাণিত আছে যে দুই দিন আঘাত সরি ফোর কিন্তু আপনি যতখানো হইত আপনি দিন। আরলা বললাম একশো টাকা নামাজ হইল না ও রসুল্লাহ আল্লাহ না যেসাল্লিন সেই জিক্যুরুদ গ্রহণযোগ্য হইতে না আল্লাহ সুবান আমরা ইসলাম চর্চা করা গেলে ইসলাম মানাত গেলে দেখা যায় যে আমরা যখন ইসলাম ইসলাম চর্চা করতে চাইবাহি আমি বাড়ি থেকে সবটা বাদ দিয়ে আমার তরিকা তৈরিকা এই কথা কইবার লাগিয়েছিল আপনার সাইয়ার আপনাকে আপনার তো যাচাই বসাই করছে কিনা আমি যে বিশ্বাস নিয়ে আসি এই বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে আমি খবর গেলে ধরা দোহাই দিয়ে ইসলাম চলে না আল্লাহ সুবাহ সোল্ল্বর আয়ত্ত হয়েছেন যে বেশিরভাগ চলো তাহলে তুমি আল্লাহর সাথে গুম রয়ে যা বাদদাতা দোহাই দিয়া চলে না কেমত দিন যখন আমরা তো আমরা তারা কই আমরা নেতা মানতাম আমরা মুরব্বী হলে মানতাম মুরব্বাসতাম চলে না আমরা এই উদ্দেশ্যে আসি না যে সবটা বাদ দিয়ে আসলো আমরা আনলিমিটেড আমরা জানাতো বুক করতাম কোনো কষ্ট যাতে আমরা স্পর্শ করতে না পারে সেই জান্ন সেই বিশ্বাস কোরআন শুনলার লাগে জাগার যারা দলিল লাগে ফর্ষা লাগে আপনার ইসলাম দিয়ে তোমরা যদি এই দুই জিনিসের পত বস্ত হইতে আল্লাহ আমি যদি বলতাম যে সবটা বাদ দিয়ে আমার তরিকা তাপকা বা এই প্রোগ্রামটা সব তরিকা বাদ এই প্রোগ্রামের যে তরিকা ওগুলো না আমরা এইটা লাগিয়েছি না আমরা সবর আহ্বান করে আমরা ইস্তাব বুঝতেই সাহাবাই কেরাম লাগান করি আমার দলের লাখান করি নাই আমার মাদ্রাসার লাখান করি নাই আমার মসজিদের লাখান করি নাই বাগদাদার লাখন করি নাই সমাজের বেশিরভাগ মানুষ লাখন করি নাই আমরা ফিরিয়ে যে দিব আমার কথা সৎ নাই আমার বাক্য সৎ নাই আমার ঠিক নাও হইতে পারে আপনি আমার সংশোধন করে দিতে লিখিয়া যে এই যে বক্তব্য আছি নিজের পরিবর্তন করবেন আল্লাহ করি কন যে যারা কীতা করে যারা সব কথা শুনে আর উত্তম গ্রহণ করে সব কথা শুনে কিন্তু গ্রহণ করে কোনটারে উত্তম টারে আপনি আমার কথা শুনলেই আমার কথা মানতেই বললে কথা নাই সম্মানিত উপস্থিতি এদায় আমরা আমরা আগেই কুয়েছি যে ইসলামের কিছু বিষয় আছে সৌদি আরব থাকি আমরা আলহামদুল্লাহ আমরা অনেক মানুষ হয় আরব থাকি দেখবা তারা এই দি হরণ তারা রাফি এদিকে তারা দেখা আবার আমরা আমিন জুড়ে হইনা আমরা যারা নাবিন নিশে আহবান দিই তারা যখন এমন যাই মক্কামুদিনার নামাজ ইমামি যে ইমামে জুড়ে আমিন হই নাবির ফিরে আহবান সত্যি কিনা আমরা এই এই যে আমলে প্রমাণ দেয় স্বীকৃতি দুই ইসলাম আছে কিন্তু আল্লাহ একাধিকজন আসেন তা আল্লাহ লোকের শরিক করে তাহলে তাহলে ইমান থাকবে আল্লাহ লগে যদি শরিক করে তাহলে ইমান থাকবে তাহলে সারা দুনিয়ায় মুসলমানকে এটা বানিয়ে নিতেই আল্লাহ লোকের কোন শরিক করা না সারা দুনিয়ার মানুষের মানিয়ে নিতে আল্লাহর সালি ইসাল্লাম তাকে অনুসরণ করতে হইব আর আমরা যদি কামিয়াবি বেদম চাই আমরা যদি কামিয়াবি বেদাম চাই দুনিয়ার জিন্দগি আকার জিন্দগি তাহলে আমরা একটা দিন মানতে হইব আর সেই দিনের লোকের দিন আল ইসলাম বালা কিছু আছে। তার জীবনযন্ত্রণার ক্ষেত্রে হোক যদি বিশ্বাস করে যে ইসলামটা কি আরো গুরুত্বপূর্ণ ইসলামটা কি আরো বালা কিছু আছে তাহলে তার ইমান কি ঠিক না ইসলামের লগি রসুল আল্লাহ যেটা কয়েকজন যেটা কই রসুলের তালিকার বাইরে ইসলামের কোন তরিকা নাই আমরা ফিরিয়া যাইতেই আলসার কাছে আমরা ফিরিয়া যাইতেই ইসলামের কাছে আপনার আমরা আমরা সংশোধন করার কোন সুযোগ নাই কোনো ব্যক্তি কোন বুজুর্গ কোন এলাকা কোনশোধন করা যেতে নাই মুসলমান আমাদের সংশোধন আনসন না দিয়া আমরা ফিরিয়া যেতেই কোন আলোচনার কাছে এখন পাইপ দিয়ে লাগাই আগে গিয়া খুশি খুশি ছাড়া আছে এখন খুশি উসি দিয়া খুব সুন্দর করে ফর্দা লাগায় কিন্তু ইসলামিক ফর্দা এখন বাড়ি করেও খুব কম আছে হাসা কিনা ইসলামি পর্দা দেখা যে আপনি পর্দা খরচ হয়েছে ইটার দেখা যাক আমরা সমাজও আসেনি এত আখা আমরা আমরা ইসলাম তাকিয়া ইসলাম আমরা ও কথা হয়েছি যে আমরা এই তৌফিক দান হরকাতে আমরা আল্লাহ হেদায়তামি আল্লাহ তুমি হেদায়তো আহ তুমি আমরা প্রচারিত করো আহ তুমি আমরা সেটা তুমি আমরা দান করো আমরা এই এলাকা সহ আমরা তার মা তারা আম্র মাঝে যারা সুস্থ আছেন তারা সুস্থতা দালفرقা আম্র মাঝে যারা অবজ্ঞস্থ আছেন তারা রোগমুক্ত হল দক্বা যারা নির্বস্থ আছেন তারা ঋণমুক্ত হল দক্বা আম্রনে কোরআন শুনার মর্ম বুঝলে ঐক্যবদ্ধ বা তৌফিকান ফরকা আম্রলে তাওহিদের মর্ম বুঝলে ঐক্যবদ্ধ বা তৌফিকান ফরকা ওয়া আখির